ইবনু আব্বাস সদিলাহ হতে বণিত যে নাবি সাল্লাহ আসালাম বলেছেন তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না যতক্ষণ না সে তা চেটে খায় কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেয়